ব্যাপারটা কোন দাওয়াত অসুবিধা নেই তবে আমাদের দাওয়াত আপনি সেরেক করবেন না বে দাঁত করবেন না যেটা যেটা আপনি আপনি পাবেন কোরআন আছে এটা এটা আমল করবেন যেটা কোরআন সুনায় নাই সেটা বাদ দিবেন হানাবি মাঝাবের নামে আপনি সেরেক করিবেন বেদাত করবেন। সেটা মাঝহ মানা হইল না আর ইমাম আবু বলে গেছেন। এবং এখনো মধ্যে স্পষ্ট লেখা হাসিয়ায় ইমাম আবুনি রহমতুল্লাহ বলছেন ইজা সহাল হাদিসু পাহুয়া মাজহাবি সহি হাদিসের উপর আমল করা এটাই আমার মাঝাব এজন্য যারা সহি হাদিসের আমল করবে এরাই ইমাম আবু হানিফ রহমতুল্লাহ যোগ্য একমাত্র অনুসারী এরাই হানাভিমাজ তো মোনাজাত মুনাজাত করবেন আর কি নামাজের সলাতেের আরেক নাম মোনাজাত নাম স্পষ্ট করে বলছেন যে বান্দা যখন নামাজে দাঁড়া ইউনাজি রাব্বাহু সে তার রবের সাথে করে কি মোনাজাত করবেন কথা বলছেন নামাজের মধ্যে সালাম পেরেছেন কথা শেষ মানে কল কেটে গেছে অফ করে দিছেন তা এরপরে আর কি গোপনে কথা কই এরপরে কথা কইলে তো সবাই শুনি যাইবে আপনাদের মধ্যে আর গোপনীয়তা থাকবে না আল্লা সাথে আপনার সাথে বান্দা যখন তখন আল্লাহ আল্লাহ সাথে সালাম পর আর কি কথা বলবেন আর যখন মোনাজাত ধরে তখন তো রব্বানা না আনফ সবাই শুনি যায় শুনে না তো এটা আর গোপন কথা কেমনি হইলো এটা তো মোনাজাতে আর না। এই জন্য সলা সলা শেষ হবে এরপরে জিকির করিবেন আপনি বসে বসে জিকির করে আপনি আল্লাহর সাথে আবার দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই জি রাপল ইয়েদান নামাজ হবে কিনা রাপল ইয়েদান ছাড়া নামাজ হবে আমরা কখনো বলি না যে রাপান সারা নামাজ হবে না যেহেতু বিষয়টা এখতালাপ মাসাইল রাফলিয়া দানের ব্যাপারে অসংখ্য সহি হাদিস আছে এর জন্য আমরা করার ব্যাপারে উদ্বুদ্ধ করি কিন্তু কোনো ভাই যদি আপনি এদের না করেন তার নামাজ হবে না এই কথা বলা যাবে না আচ্ছা আমাদের বিশ্ব নবী সালামের সলাৎ এবং জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত খোলা পায়ে রা আশেদিনের সলাতে প্রকার পার্থক্য আছে কি এটা তো পার্থক্য কথা না খোলা পায়ে রা আশেদিনের সলাৎ আর নবী সালামের সলাত তো একই পার্থক্য হবে কেন তারা তো শতভাগ অনুসারী ছিল না কোরআন হাদিস এসার সোলাতের পরে মাহপিল করা নবী সাল ইসলাম এসার সোলাতের পরে কথাবার্তা বলা গল্প করা এগুলোকে অপছন্দ করতেন নবীরাম আসার পরে কখনো দীর্ঘ সময় ধরে কোন আলোচনা করতেন না তবে নবী সরামের আসার সোলাত অনেক রাত্রে হইত ধরেন বারোটা বাজে হইত আমাদের আসার গেছে সাতটা বাজে সোয়া নবী সালামের আশা তো বারোটায় তো বারোটা তো এখনো বাজে নাই তো এই জন্য তবে আমরা যেই পদ্ধতিতে বাংলাদেশে এ ওয়াজ মাহফিলের সিস্টেমটা চালু হয়েছে এটা আমাদের ওলামা একরাম পূর্ববর্তী ওলামা একেম তারা বেলা মানুষ কাজ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন একটু করছেন তবে আস্তে আস্তে সংশোধন করা আসার পরে অল্প কতক্ষণ যেমন মসজিদে হারামে মসজিদে নবিতা আরব দেশের ওলামা একরাম মুকামুদ্দিনের অল্প সময় এসার নামাজের পরে তারা কথা বলেন দীর্ঘ সময় ধরে রাত বে আপি আলোচনা चौद पंद बसर सकल आलोचना सकल प्रश्नोत्तर सबसाइटा आलोचन आरोप তসবিদানা তসবি পাঠ করা যায় তবে সুন্নত না সুন্নত হইল হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে গণনা করা এটা হলো সুন্নত নবী সাল্লাম এইভাবে গণনা করতেন এবং সাহবাকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন নবী সাল সাল্লাম বলছেন তোমরা আঙ্গুলে গণনা করো এগুলোকে আমাদের দিন তোমাদের সাক্ষী হবে আল্লাহ পাক এগুলোকে দেখেন গনার জন্যই সিস্টেম করে আল্লাহ বানাই দিচ্ছেন এগুলো আল্লাহ সোজা বানাইতে পারতেন না এই দাগে গুলা না থাকলেও তো হইতো দাগ মানুষ। তিনি তসবেদানায় গুনতে পারেন তসবেদানায় জন্য জায়েজ তসবেদানা যদি জায়েজ না হইতো তো মক্কা মদিনিয়া তসবেদানা বিক্রি না তবে এটা সুন্নত না সুন্নত উত্তম হইলো আপনার হাতে গণনা করা এক্ষেত্রে জিনিসটা মনে রাখতে হবে যে কোরআন আছে কি নাই না থাকলে আপনার কোরআন জানো কোথা থেকে কি বলেন কোরআন আদিসের নাই তো আমি দলিল ভাবুকই এই জন্য আমি সবসময় বলি যে বেদা হাতের কোন দলিল নেই দলিল থাকবে কিসের সুন্নতের কেউ যদি বলে এটা দলিল দিবেন তিনি কেউ যদি বলে এটা বেদাৎ তিনি যদি কেমিয়া এটা যে বেদাত কোনহা দিছে পাইস দেখা দাও কোন কিতাবে পাইস দেখাও তো কোন কিতাবে কোন হাতে থাকলে তো এটার আর বেদা না। হইত না যাতে শূন্যতে হয়ে যেত এজন্য আমি বলি যে ভাই এ বাড়ি এটা কিন্তু আমার না এ পাশে যে বাড়িটা সুন্দর বাড়ি দেখতেছেন এটা আমার না তা আপনারা সবাই মিলে থেকে আয়সেন কিন্তু আপনার না দলিল দেখাই যান আমাকে যদি এক মাস দড়ি রাখেন দলিল দেখাতে পারবো দলিল নাই বলে তো বাড়ি এটা আমার না যদি দলিল বাড়ি তো আমারে থাকতো কি এই বাড়িওয়ালা যিনি বাড়ির মালিক যিনি ওনার কাছে যত রঙের খতিয়ান যত রঙের দলিল সব আছে তাহলে দলিল সাহেবেন আমার কাছে না উনার কাছে ওনার কাছে দলিল সাহেব এই মিয়া আপনার যে বাড়ি এটা দলিল দেখান উনি দেখাইবো আরেকজনে কইল যে না বাড়ি এটা আমার না ক না আপনি দলিল দেখাই যেতেই বাড়ি এটা যে আপনার না বাংলাদেশে এইরকম সমস্যার প্রতিনিয়ত হয় কয়ে মিয়া এটা যে বেদাহাত দলিল কই দলিল দেখান বেদাহাতের কি দলিল আছে নাকি আমি বলবো যাবে না যদি কোন দলিল দেখান এটা দলিল নাই দেখাবো কোথা থেকে দলিল থাকলে আপনি দেখাবেন যদি আপনি বলেন যে তালাবাদ করা যাবে তাহলে আপনি দলিল দেখাবেন। যে দেখাবেন যে আল্লাহ রসুল সালাম নবী সাল্লামের স্ত্রীর খাদিজা মারা গেছে নবী সালাম একতম করছে নবী সাল্লাহ সাল্লাম তাদের সামনে তালাবাদ করছে বা সাহাবিরা এরকম আসে তালাবাদ করছে আপনি দলে থাকলে বলেন দেখান অন্যদেরকে শহীদ যদি হাদিস থাকে তাহলে সেটা আমরা মনে করব সুন্নত যদি না থাকে বাস তালাবাত করা যাবে না এবার অথ হল তাওয়াকিয়া তাওয়াকেন তাওয়া মানে ওই যে তিন রাস্তা রাস্তার মোড়ে দেখবেন যে ট্রাফিক থাকে থাকে না লাল বাতি থাকে সবুজ একটা থাকে হলুদ একটা থাকে এখন কিন্তু ওই ট্রাফিক সিগনাল আমাদের মসজিদে মসজিদে ঢুকে গেছে এখন আর রোডে থাকে না এখন বাংলাদেশের মসজিদে থাকে ট্রাফিক সিগন্যাল দেখবেন যে লাল বাতি জ্বালায় রাখে হলুদ বাতি জ্বালায় রাখে একামি কি করতে হবে সৈমা সালান শিখিয়ে দি গেছে একা মত ছেড়ে দিবে শুননা কিন্তু নামাজ চলতে থাকবে আপনি লাল বাতি জ্বালায় বন্ধ করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই এরপরে আমি যে কথাটা বলতেছিলাম তারপরে গাড়ি চালাবেন এবারত করতে হলে এরকম গ্রিন সিগন্যাল লাগব গ্রিন সিগন্যাল ছাড়া আপনি আবাদত করা কোরআন অথবা সহি আদেশ থেকে গ্রিন সিগন্যাল আসতে হইব তারপরে করবেন না হয় থাকতে হবে এটার নাম হলে তাও যে একজন একটার বেশি প্রশ্ন করবেন না আচ্ছা জি একটা মুর্দা মাটি দেওয়ার পর দোয়া করা যাবে কিনা মাটি দেওয়ার পর অবশ্যই দোয়া করা যাবে দোয়া করার ব্যাপারে কারো কোনো একতালাভ নাই কারণ তোমার বাইকে এখন জিজ্ঞাসা করা হবে প্রশ্ন করা হবে একতালাপ একজনের নেতৃত্বে জামাতবদ্ধ করা যাবে কি যাবে না দোয়া করা যাবে এটার কিন্তু কোনো একতালাপ নেই দোয়া সবাই করতে হবে তার জন্য মাটি দেওয়া শেষ সবাই বাড়িতে চলে যাবেন যাইতে যাইতে বলবেন আল্লাহ ফেরাল আল্লাহ সাববেত হু আল্লাহ ফেরাল আল্লাহ সাববেত হু আল্লাহ করে দাও আল্লাহ রাখো দোয়া সবাই করতে হবে নবিস্বর ইসলাম নির্দেশ দিচ্ছেন তোমরা ইস্তাকবার করো তোমাদের বাড়ির জন্য কিন্তু ওই যে একজনের নেতৃত্বে তখন এটা নবিসর ইসলাম এর আমলের বিপরীত হয়ে গেছে একটু আগে বলছি না সব জায়গায় এরকম করা যাবে না আচ্ছা পায়খানা প্রস্রবে নামাজে নিয়ত করা যাবে কিনা নিয়ত তো অবশ্যই করা যাবে নিয়ত না হলে তো আপনার নামাজে হবে না কিন্তু নিয়ত করবেন নিয়ত পড়বেন না নিয়ত তা করবেন না নিয়ত কি করবেন নিয়ত হলে অন্তরে পায়খানা প্রস্রাবে ডিলাকলপ নেওয়া যাবে কিনা হ্যাঁ ডিলাকলপ নেওয়া যাবে ডিলাকলপ পাওয়া গেলে টিসুও ব্যবহার করবেন পানীয় ব্যবহার করবেন ডিলাকলপও ব্যবহার করবেন পানিও ব্যবহার করবেন যদি একটা পাওয়া যায় একটা করবেন দুটা পাওয়া গেলে আর উত্তম আপনি ভালো করে পরিষ্কার হইলেন আচ্ছা মিলাদশ্বরী পাঠ করা যাবে কিনা এবং মিলাদে দোয়া করা যাবে কিনা মিলাদ মিলাদশ্বরী পড়ার বিষয় না মিলাদ আবার পড়ে কেমনি মিলাত আলোচনা করে আর শুনে যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন ওয়াশ্বরী পাঠ করা যাবে কিনা वज महफिल पाठ करा जाने ठीक मिलदरी आलोचनार विषय शय नबी सराम मिलद अवश्य सही नबी सराम एक मानस মানুষ হিসাবে তার মায়ের পেটে দীর্ঘ দশ মাস থাকি মায়ের প্রসব বেদনার মাধ্যমে স্বাভাবিক একটা শিশু যেভাবে জন্মগ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লা সেইভাবে তাহলে নবী সাল সালামের মিলাদ তো অবশ্যই হক মিলাদ অস্বীকার করলে তো এই ম্যানে থাকবো না নবিসামকে আল্লাহকে আসমান থেকে পালাই দিছে মায়ের পেট থেকে তো আসছে। তো এই মিলাত মানে জন্ম তো নবিসামের জন্ম তো হয়েছে স্বাভাবিক ভাবে এবং এই জম্মের ব্যাপারে কোরআন কারিমের অনেক আয়াত আছে অনেকগুলো হাদিস আছে এই আয়াত এবং হাদিসগুলো আলোচনা করব আর শুনবো এটা আবাদত এই জন্য ইমাম তির মিজির রহমতুল্লাহ জামে জামিয়াতির মিজির মধ্যে একটা বাপ কায়েম করছেন বাবু মালাম নবী সালামের মিলাদ প্রসঙ্গে জন্ম বৃত্তান্ত কিন্তু এটা পড়ার বিষয় না কিন্তু আমাদের দেশে যেটা মিলাদের নামে চলে এটা মিলাদোনা দরুদোনা এটা হলো কিছু কবিতা গানে গানে সন্ধে সন্ধে কিছু কবিতা পড়ি আমরা সেটাকে নাম দিচ্ছি মিলাদ আচ্ছা মিলাদ দোয়া করা যাবে কিনা দোয়া তো সবসময় করা যাবে দোয়ার তো কোন দিনক্ষণ নাই আর ডিলাকলুপ নেওয়া যাবে কিনা ডিলাকুলুক নিয়ে হাঁটা হাঁটি করা যাবে কিনা এটা জানতে চেয়েছেন হাঁটা হাঁটি করবেন কেন যদি আপনার রোগ থাকে হাঁটাহাঁটি করতে পারেন যদি এমন হয়ে যে আপনার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না কোন সমস্যা আছে তখন আপনি হাঁটাহাঁটি করতে পারেন আর যদি কোন সমস্যা না থাকে তাহলে এটা দৌড়ে মানুষের সামনে হাঁটাহাঁটি করা এটা তো সরমের বিষয় কি বলেন আপনি আপনি রাস্তার পাশে দিয়ে লুঙ্গির নিচে হাত দিয়ে আপনি হাঁটতেছেন এটা যদি আরেকজন দেখে ছোট একটা বাচ্চা দেখে তা তার মার সাথে বাবার সাথে যাইতেছে সে প্রশ্ন করবে না যে আম্মু এই লোকটা এমন করতেছে কেন কি বলেন এটা কি খুশির বিষয় না সরমের বিষয় তাহলে আপনি দড়ি দড়ি হাঁটবেন কেন এই যদি নবী সাল্লা দড়ি দড়ি হাঁটতেন বা সাহবাইকে নামের এইরকম রাস্তা রাস্তায় দরে দৌড়ি হাঁটতেন এটা হাদিসে আসতো না যে একজন সাহাবি এরকম ধরে ধরে হাঁটতে ছিলেন এমন সময় এই ঘটনা ঘটছে এরকম কোনো না কোনো হাতিষে আসতো তাহলে অনেক তো খালি বিশাল ব্যায়াম করা শুরু করে কি লাফালাফি কি ব্যায়াম এক্সারসাইজ চলতে থাকে এরকম করা এটা শালীনতার খেলাফ আপনি টয়লেটের ভিতরে করতে পারেন কতক্ষণ এক্সারসাইজও করে নিলেন লাফালাফি করে নিলেন কেউ দেখলো না এটা অসুবিধা নেই কিন্তু টয়লেট থেকে বাইরে যখন রাস্তায় করা শুরু করেন তখন তো অন্যরা দেখলে এটা শালীনতার খারাপ আর কারো রোগ ব্যি থাকলে একটু দাঁড়াইবেন বসবেন প্রসাবখানার ভিতরে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর স্বাভাবিক অবস্থায় পায়খানা করার পরে পায়খানা ক্লিয়ার হওয়ার পরে যেমন সারাদিন পায়খানা আর বের হয় না ঠিক প্রস্রাবও ক্লিয়ার একবার হয়ে যাওয়ার পরে সারাদিন আর বের হয় না এটা সুস্থ মানুষের লক্ষণ আর যদি অসুস্থতা থাকে সেটা তো ভিন্ন বিষয় আচ্ছা হুজুরকে আমরা দাওয়াত করি খাওয়া দাওয়া করার পর হাত তুলে দোয়া করেন এক লাখ চব্বিশ হাজার কবল করেনা দাওয়াত খাওয়াইবেন বেশি বেশি কিন্তু দাওয়াত করি খাওয়ায় কাজ করাইবেন না বুঝতে পারছেন যে কোরআনে কারিম আল্লাপাক সরাসরি বলছেন যে আমরা খাওয়াই ঝিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়াই কোনো বিনিময়ে খাওয়াই না কিন্তু আমরা কি করি ইমাম সাহেবের দাওয়াত দিকে আপনারা এমনি খাওয়াইতাম না আগে কাজ করেন তারপর খাওয়াম পরিশ্রম করায় তারপর খাওয়ান পরিশ্রম করে খাওয়াইলে আপনি কোনো সোয়াবেন না এই জন্য ইমাম সাহেবের এদিকে কোনো কাজে করাইবেন না খালি খাওয়াইবেন খাওয়াই ইমাম সাহেব উঠে চলে যাবে ওই দোয়াটা ওনার ভিতর থেকে এমনি আসবে এমনি দোয়া করব। আর ওই খাওয়ান ওটাই দোয়া উনি কিছু বলা লাগবে না এই জন্য ওই এক লাখ চব্বিশ হাজার দুই লাখ মতান্তরে দুই লাখ আর দোয়া না দোয়া বন্ধ করলে খাওয়ায় বন্ধ হুজুর যে মিলাত বন্ধ হয়েছে আমার হাদিও বন্ধ হয়ে গেছে দাওয়াত বন্ধ হয়ে আপনি মিলাত পড়াইবেন না বা এরকম বেদা দোয়া করাইবেন না কিন্তু খাওয়াইবেন এবং হাতিয়ে দিবেন বেশি বেশি হাতিয়ে দিবেন হাদিয়া দেওয়ার জন্য ওই মিলাদ শর্ত না এটা শর্ত না কিন্তু একজন বেতন পান কত অল্প টাকা বেতন পান অনেক কষ্ট করি খাতের আপনার মসজিদে থাকেন তা আপনি হাদিয়া দিবেন খাওয়াইবেন কিন্তু এর বিনিময় কামনা করবেন না যে মিলাদ পড়াই দেন ওই কবজ জয়ারত করে দেন ওই এখানে একটু এটা করে দেন এইসব পারিশ্রমিক এগুলা বদলা দিয়ে করানোর কাজ না এগুলো নিজের কাজ সব কাজ কিন্তু বদলা দিয়ে করানো যায় না এটা জানান তো যে আপনি দেখিয়েন আপনার নিজের কাজ আপনার সব কাজ বদলা দিয়ে করাতে পারবেন না কিছু কাজ আছে নিজে করতে হয় বদলা দিয়ে হয় না এবাদতের মধ্যেও কিছু জিনিস আছে নিজে করতে হয় বদলা দিয়ে হয় না যেমন নামাজ শেষ করে দিচ্ছে যেমন নামাজ আপনি যদি মনে করেন যে যে আমার আজকে শরীর খারাপ লাগতেছে আরেকজনেরা ডাকে বললেন যে ভাই শোনো তোমার আজকে পাঁচশো টাকা দিব তোমার পাঁচ ওক্তের সাথে আমার পাঁচ ওক্ত পড়ে দিও পাঁচশো টাকা দিয়ে দিবেন হবে না উনি প্রথমে পড়ছে তারপর তারপরে আপনার কারণ এটা বদলা দিয়ে করানো যায় না শারীরিক দিয়ে করানো যায় কোনটা বদলা দিয়ে করানো আপনার মা বাবার জন্য আপনি দোয়া করবেন আরেকজনের বদলা ধরাইবেন কেন বদলা বুঝুন তো আপনাদের দেশে কি বলে কামলা হ্যাঁ কামলা ধরাইবেন কেন আপনি আপনি নিজের মা বাবার জন্য নিজে করবেন হুজুর তো করবো হুজুরের মা বাবার জন্য হুজুর করবো কি রব্বের হামা কামা রব্বায়গের আল্লাহ আমার মা বাবারা আপনি রহম করেন আপনি খাওয়াইছেন হুজুর দোয়া করতেছে হুজুরের মা বাবা জন্য তারাবীন নামাজ কয় তার নামাজ কয় রেখাত এই প্রশ্ন আসবে কেন আসবো এশার নামাজ কয় রাত নামাজ কয় একাত জোহরের নামাজ কয় রাখ যেগুলো না পড়লে জাহান নামাজ হয় তারাবিন নামাজ না পড়লে যদি তারাবির হিসাব দেওয়া লাগবে না আমার কথা বুঝতে পারছেন কেয়ামতের ময়দানে পাঁচ ওক্ত নামাজের হিসাব দেওয়া লাগবে তারাবির হিসাব দেওয়া লাগবে না এই দেশের পঁচানব্বই মুসলমান পাঁচ নামাজ পড়ে না নামাজে অনেক মসজিদ আছে খালি ইমাম সাহেব আর মুহাজ সাহেব ছাড়া তৃতীয় মুসল্লিনে অনেক মসজিদ আছে দুইজনও থাকে না একজন থাকে ইমাম সাহেবের মহাজিন সাহেব আগে চুক্তি করে নেয় একদিন আমি থাকবো একদিন আপনি থাকবেন দুই জনের সাথে আসবে না ফজরের নাম তো সেই দেশে যে দেশে ফজর নামাজ মুসলমান আসে না যে দেশে ফজরের আজান দি এক ঘন্টা গান গাওয়া লাগে ফজরের দেখবেন গজল গায় গান গায় কেন মুসল্লিরা যাতে একটা আসে তাও আসে না সেই দেশে তারাবিন নামাজ কয়াকা জিজ্ঞাসা করে ওই ইরাকের মানুষ বাগদাদ মানুষ হোসাইনাদিল্লানুকে মারি ফেলছে এটা মাসালা জিজ্ঞেস করে নাই এক রাখাত উপরে এগারো রাখাত এক তিন পাঁচ সাত নয় এগারো